বাংলা মানবতা সমাধান দর্শক ও শ্রুত্রিম আমরা রমদান ও কোরআন এই বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সম্মুখে বুঝে পড়া তাদাবপুর করা গভীরভাবে অনুধাবন করা করা এবং অধ্যয়ন যাকে বলে সেভাবে পাঠ করা এবং সেই হিসাবে নিজের জীবন গড়ে তোলা এই বিষয়টা অত্যন্ত জরুরি এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি উপস্থাপক হিসাবে আপনাদের সামনে উপস্থিত রয়েছি ডক্টর মুসলিউদ্দিন আর আমার ডানে রয়েছেন শেখ শেখুদ্দিন বিলালী এবং আমার সামনে রয়েছেন শেখ ইউসুফ এবং আমার দিকে রয়েছেন। শেখ আখতার মাদানী ধন্যবাদ আমার বাম পাশে যিনি সরাসরি রয়েছেন তিনি হলেন শেখ শাহিদুল্লাহ খান মাদানি প্রথম উপস্থাপন করার জন্য অনুরোধ করছি শেখ امير عبد المجيد صاحب مدحه على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب انزلناه اليك مبارك ليدبر اياته وليتذكر اول الالباب شمانيت رشدي مندلي قران الكريم الله تعالى نازل করেছেন স্পষ্ট বলে দিয়েছেন الناس যারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য কোরআন করিম হেদায়তিক নির্দেশনা সত্য লাভ করতে পারি যদি আমরা বুঝে না পড়ি কোরআন যে হেদায়ত কোরআন এটা কোনো মন্ত্র নয় যে আমরা শুধু এটাকে রটে যাব এটা বোঝার প্রয়োজন নাই বরং কোরআন হচ্ছে গাইডেন্স কোরআন হচ্ছে দিক নির্দেশনা যে আমাদের পথে নির্দেশ করে আমাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনে কোরআন আমাদেরকে দেয় আমাদেরকে সেই দিকে নিয়ে যায় তথা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক গড়া এবং আমাদের আত্মিক ও আধ্যাত্মিক উৎকর্ষের সাধনে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেই লক্ষ্যে মহান আল্লাহ সরাসরি নিজেই বলে দিয়েছেন কিতাবনা হইলে আমি এই কোরআন নাজেল করেছি যা অত্যন্ত বরকতময় এবং এই উদ্দেশ্য যাতে করে মানুষ এই কোরআন নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে পড়াশোনা করে এবং এই কোরআন থেকে শিক্ষা নিয়ে তাদের জীবনকে আলোকিত করে কোরআন আদর্শে নিজেদেরকে আদর্শবান করে তারা যেন আমার সন্তুষ্টি অর্জন করতে পারে বলি তো আলবাহ আপনার কাছে আবার ফিরে আসব আমি সেখ আ জানতে চাবো যে কোরআন তো একবারে নাজিল হতে পারত একবারে নাজিল না হয়ে কিভাবে আসলো না বিভিন্ন কোন সম্পর্ক আছে কিনা এ বিষয়ে আমরা বলতে পারি যে আল্লাহ তালা ইচ্ছা করলে একবারেই পুরোটো কোরআন নাজিল করতে পারতেন কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআন নাজিলের যেটা উদ্দেশ্য বলেছেন সেটা হলোই ইন্না আনজাল ইলিকে দেওয়া লিতু বা হে নবীলাম আমি আপনার উপর যে ওহি নাজ কোরআন লিটু যেন আপনি মানুষদেরকে দেন তো সেই ক্ষেত্রে যখন মুসলমানদের যে বিষয়ে প্রয়োজন সে বিষয়ে ধারাবাহিকতার সাথে প্রায় তেইশ বৎসর যাবৎ এই কোরআনটি আল্লাহ পাক এই জন্য নাজেল করেছেন যেন মানুষ কিছু কিছু অংশ পাই এবং তাকে নিয়ে সেটা নিয়ে তারা গবেষণা করে তাদাব্বুর করে এবং সেটা বোঝার চেষ্টা করে এবং সাহাব এখাম রিজওয়ানুল্লাহ আলিহিম আজমাইন ওনারা কোরআন শিখার ক্ষেত্রেও ওনারা বলছেন যে আমরা অতক্ষণ পর্যন্ত আগে বাড়তাম না যতক্ষণ পর্যন্ত যে আয়াতটি আমরা মুখস্থ করেছি জেনেছি এটা নিয়ে আমরা গবেষণা এবং বুঝে না আসবে আমাদের এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোরআন শুধু পড়াই নয় বরং কোরআন পড়তেও হবে এবং তার অর্থটা অনুধাবন করে কি বলছেন নিয়ে আমাদের জানতে হবে আসলে কোরআনের শিক্ষাটা হলো দুই ধরনের যেটি সাহাবিদের কাছ থেকে আমরা বুঝতে পারছি শিক্ষা হলো এর মাঝে দুটি দিক রয়েছে একটা হলো তেলাওয়াত শিক্ষা আরেকটা হলো সেই আয়াতগুলির আমল শিক্ষা এই জন্য এই সাহাবি আব্দুল্লা ইমা সৌদর যে আমরা যখন আল্লাহ রাসুল সালাম থেকে করান শিখতাম আমরা প্রথমে দশটি আয়াত শিখতাম এই দশটি আয়াতের তেলাওয়িখার সাথে সাথে এগুলির আমরা আমল শিখতাম তারপর পরবর্তী দশটি আয়াত আমরা শিখতে যেতাম আসলে এই আমল এটাই হল তো মূলত আয়াতের মূল বিষয় উদাহরণস্বরূপ বলতে পারি আমরা আল্লাহ রাবুলি আলমিন এক আয়তে বলছেন ওমা ওয়াহার ও আলিদিন আংসার আমি তালাওয়াত শিখলাম এ আয়াতের এ আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে আল্লাহর সাথে শেরকে লিপ্ত হবে শেরকে আকবরে বড় শেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এবং জাহান্নাম তার জন্য স্থান নির্ধারণ করে দিবেন। এবং ইহকাল পরকাল তার কোনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা থাকবে না তার জন্য তা আমি এখন এ আয়াত শিখলাম জান্নাত পাওয়ার জন্যই আমি কিন্তু করান শিখতেছি जहां बाजते जानना तो पासीना तई यजे कुरान शिखार विषय दूट विषय प्रथम हलो तेलाव शिखते साथे साथ आयात गलिम की शिखते जो ये शिखते परिता सत्यारी करान पे কোরআন নিয়ে আমরা সার্থক হতে পারবো ইহকাল ও পরকাল আমরা সফল হতে পারবো এই দিক থেকে যদি একটু শেখ সাইফুদ্দিন ভাই একটু এর আগে আমি একটা বিষয় বলতে চাই আমার মনে হয় এটা পরে আসতে পারে যে কোরআনের বিশুদ্ধ অর্থ এবং তাফসির জানার যে পদ্ধতি फसिर आजसिर प्रथम पद्धति हो कुर कुरान तफसर जेटा तफसिर कित पाई जेट हादिस दिए कुरान तफसर एर स इकराम रजियाल्लाम तरह कुरान नाजिल এবং তারা সরাসরি রাসুল সালের কাছ থেকে এই কোরআন এর বিশুদ্ধ কোরআনের কোনো ব্যাখ্যা আছে কিনা এই জন্য আমরা বলবো আমাদের দর্শক মন্ডলীকে যে কোরআনের বিশুদ্ধ আমাদের জানার চেষ্টা করতে হবে আমাদের বিশ্বস্ত তাপসির কাশির যেটা অনুবাদ হয়েছে এখন বাংলা আমাদের দেশে এটাকে আমরা আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ জানাবো এছাড়া তফসিলের কুরতুবী বা যেখানে অপব্যাখ্যা করা হয়েছে এ ক্ষেত্রে আমরা বলবো যে কোরআন বোঝার জন্যে যে শর্ত এটা আমাদের মনে রাখতে হবে এবং বিশ্বস্ত কিতাব পড়তে হবে যে কোনো জায়গা থেকে একটা বই উঠে আমরা যেন কোরআন শিক্ষা ব্যাপারটা সময় যে আমরা যেন সময় নষ্ট না করি এবং মহানবাহী তিনি বুঝেছিলেন সবাই তো বলবো হ্যাঁ তিনি কি আমল করেছিলেন বলবো হ্যাঁ তিনি কি সাহবা ইকরামদেরকে বুঝিয়েছিলেন বলবো হ্যাঁ তাই তো আমরা হাদিসে দেখি জায়াত নাজিল হওয়ার পরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করার জন্য বলা হয়েছে তখন তিনি চুপ হয়ে গেলেন বিরত হয়ে গেলেন ছাড়া কথা বলতেন না সাহায্যের পুরী সফাকাত মায়া দৃষ্টিতে যে কেন জিজ্ঞেস করলো এরপরে তো হয়তো বয়ান আসত এবং তখন তিনি শিখিয়ে দিলেন আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। সে পর্যন্ত ইনশাআল্লাহ আপনার অপেক্ষা করবেন এই আশা করেই আমরা আপনাদের কাছে আপাতত বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় महान देखुन, दिये जीवन गड़ी प्रति रोबार मंगलवार और शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े पांच टेष्टिंग जगत चालक শরিফুল ইসলাম তোমরা আল্লাহ কে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে বং আকাশে এই জীবন তারপরে মৃত্যু देख दुनिया शुक्रवार विंगे और विंग रमजान Welcome, O oh Ramadan. Ramjan, hello, Rahmat, Irmajsh, Sahri, Iftar, Taravik, Laylatul Qadar, Itakav, Idil Fitar. This is the only thing that we have done today. What we have done today is that we have done this very good Ramjan. We don't have to worry about it. We have done this very good day. We have done this रमजान जर संगेल सारा विश्व दर्शक मंडले हादिस ना जेने व्याख्या बोझे নিজেরাই নিজের ভাবমত এটা একটা মহা সংকট হয়ে দাঁড়িয়েছে পুরাণের তাফির করতে হলে অন্তত তাকে আরবি ভাষায় গভীর জ্ঞান অর্জন করতে হবে আরবি সাহিত্য আগাত তারপরে আরো বিভিন্ন বিভিন্ন জ্ঞানের সমৃদ্ধ হওয়ার পরেই একজন মানুষ কোরআন নিয়ে আলোচনা করতে পারে কথা বলতে পারে এবং ক্ষেত্রে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে কোরআনে না পাওয়া গেলে হাদিস থেকে সেই ব্যাখ্যা পূজা বা তাবিন যেভাবে ভাই বুলাল ভাই আলোচনা করেছেন কিন্তু দেখা যায় যে কোরআনের আরবি ভাষা সম্পর্কেও তার জ্ঞান নেই বালাগাত এবং ব্যাকরণ সেগুলো তো অনেক দূরের কথা কিন্তু কিছু উর্দু বাংলা কিছু তাফসির পরে তারপরে রীতিমতো কোরআনের দশ দিচ্ছে কোরআন এর শুরু করেছে তাতে করে যে কথা বলেছেন যে বিরাট রকমের তাফসিরের ক্ষেত্রে বিকৃতি এবং দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে এক একজনের তাফসির এক ধরক হচ্ছে এক এক ভিন্ন ভিন্ন হয়ে যাবে তাফসিরের ভিতরে নিজের রায় থেকে নিজের মত মতো করবার কোরআনের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি না করে যদি নিজস্ব মতামত থেকে কোরআন অবব্যাখ্যা করা হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য অবধারিত স্থানও জানান নাম তো এক্ষেত্রে আমি মনে করি যারা কোরআন তাফসির করার বাসনা রাখেন একটু কষ্ট করে হলেও কোরআনের অর্থ বুঝবার এবং কোরআন তাফসির করবার জন্য যে যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো অর্জন করার পরেই আলোচনা করার জন্য যথেষ্ট না এই ধরনের আমাদের সমাজেও বেশ কিছু বিভ্রান্ত চিন্তার আবির্ভাব ঘটছে যারা নিজেদেরকে হয়তো করানি বা ইত্যাদি ইত্যাদি পরিচয় দিয়ে মনে করেন তারা যে কোরআনে হলো শুধু যথেষ্ট এটার জন্য আর হাদিসের সহযোগিতার প্রয়োজন নেই বা হাদিস কেন মানবো বা হাদিসে এই ধরনের কিছু চিন্তা আমাদের সাধারণ মানুষদেরকে বিভ্রান্তে ফেলছে আসলে আমরা তাদের ব্যাপারে বেশি কিছু আমাদের বলার দরকার নেই বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোরআনেই তাদের ব্যাপারে বলছে যারা দাবি করে যে কোরআন মানবো হাদিস মানবো না কোরআনেই আল্লাহ রাবুল্লাহ আলামিন বলে দিচ্ছেন যে আসলে তারা মৌমিনও হতে পারে না কারণ আল্লাহ রাবুল্লাহ আলামিন স্পষ্ট বলছেন সোরা নে সার নম্বর আয়াতে সেই সমস্যার সমাধান মানার জন্য একমাত্র রাসুল সাল্লামের হাদিস কে আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজে উল্লেখ করলেন বরং আল্লাহ রাবুল্লা আলমিন কসম করে বলছেন তারা ইউমান হতে পারে এই দাবি করতেছে যে আমরা পূর্ণ হয়ে যাব। আমরা বলবো যে তারা প্রচুর রয়েছে আল্লাহ বলেছেন এমন এক যুগ আসবে যখন একেবারে অত্যন্ত অহংকার গর্বের সাথে পন্ডিতের ভাব দেখে তারা বলবে যে কোরআনে যা আছে শুধু তাই মানবো সাথে সাথে তার মতো মানে হাদিস আরেকটা সবচেয়ে জটিল কথা যেটা আপনি যদি নিজেই কোরআনের তফসে নিজেই করতে পারেন সবকিছু তাহলে আল্লাহ নবী আসার কারণটা কি ছিল তারা তো হাদিস এনকার করে আহ মা না এর অন্তর্ভুক্ত হওয়া থেকে তারা বেরিয়ে গেছে তাদের তোর ভয়াবহ हादी छा कुरान बोझाल कश्ने मुजमाल जेगुलीता बोझारे नाम पढ़ब रोजा कि भाव रा একটাকে যদি কেউ বাদ দিতে চায় তাহলে আল্লাহ রসুল সাল্লামের এই বিদায়ী বাণী বিদায়ী ভাষণের বক্তব্য অনুযায়ী আমরা বলতে পারি যে আসলে তাদের পক্ষে হেদায়তের উপর থাকা কখনো সম্ভব নয় বরং তারা গুমরাহির মধ্যে চলে গেছে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তোমরা সতর্ক সাবধান হয়ে যাও আল্লাহর দিনের ব্যাপারে কোনো মন কথা বলো না এবং তোমাদের কর্তব্য হলো তোমরা সুন্নাকে আক্রিয়ে ধরো আদিস কে ধরো বিশেষ করে বুঝতে চাইলে সুন্না ছাড়া কখনো হাদিস ছাড়া কখনো মান হাজির আছে কিনা সে আখতার কি সংযোগ করতে চাচ্ছিলেন আলোচনার বিষয় ছিল সেটা হলে যে কোরআন আমরা তাফসির কিভাবে করবো এটা তো আমাদের মূল আসলে আলোচনা তো সেই ক্ষেত্রে আমাদের আলোচনায় যে জিনিসটা বেরিয়ে আসলো সেটা হলেই যে কোরআন শুধু কোরআন পড়ে বোঝা অনেক সময় অসম্ভব হয়ে যাবে যদি তার সঙ্গে হাদিসটা অ্যাড না করা হয় এই ক্ষেত্রে যেমন বোখারি শরীফের রেওয়ায় ক্ষেত্রে যে আল্লাহ বলেছেন তোরা পবিত্র মাটি দ্বারা তোরা তায়াম কর তো এক সফরে ওমর রাজিয়া আল্লাহাবি উনি ছিলেন্লাহ তিনি ছিলেন তো আয়াত কোরআন তো বলেছেন যে তয়াম করো কিন্তু কীভাবে তায়াম্মম করব। এখন এর ব্যাখ্যার জন্য ব্যাখ্যা তারা প্রথমেই নিজে যেটা ব্যাখ্যা বুঝেছেন সেটাই করার চেষ্টা করেছেন তো আম্মার কি করলেন সমস্ত শরীরটা মাটিতে মাটিতে গড়াই নিলেন এরপর আর অমর রাজিয়া তিনি মনে করলেন যে জানাবতের জন্য ত্যাম্মম যথেষ্ট নয় চলবে না এটা এটা শুধু মানে হাদাসে আসহারের জন্য বিষয়টা নিয়ে যখন আল্লাহ নবী আসলামের কাছে নিয়ে আসা হলো তখন উনি সেটাকে একটু ঝেড়ে নাও নেওয়ার পর তুমি মুখমন্ডলটা মশা করো এরপরে তুমি দুই হাতের কফ দুই হাতের মুখে তাহলে বুঝে আসলো যে ছাড়া তাফসির আমরা শুধু কোরআন অসম্ভব আর কোরআনকে তার সাথে হাদিস সেখানে যদি সাহাব এখরামদের আকোয়ালও যদি পাওয়া যায় সেটাও আমাদের ক্ষেত্রে হাদিস বা কোরআন বোঝার ক্ষেত্রে সহযোগী হতে পারে এই বিষয়ে আমাদের বিশেষ করে যেগুলি ভাই বলেছেন গ্রহণযোগ্য তাফসির সেগুলি আমাদের হাজ জাকাত সবগুলি যদি যথেষ্ট কখনো নয় করি মৌলিক বিষয়গুলি আল্লাহ রাবুলি আলমী তুলে ধরেছেন ব্যাখ্যা দিয়েছেন আমি সলাদ কিভাবে আদায় করব কিভাবে রুকু কিভাবে শেষ शिखा द्वितर विशुद्ध अर्थ जाना तुरान कुरान दिए जिंदगी गड़ा चार नम्बर क्या जो कुरान दावा तत्वी শিখে নিয়মিত পাঠ করা এর সঠিক অর্থ জানা সঠিক আমল করা এবং এর দাওয়াত করা আমরা বলবো যে কোরআনের আমল ছাড়া যেটা আব্দুল সুদের হাদিসের কথা আমরা বলেছি যে এলিম এবং আমল এক সঙ্গে এখন দেখা যায় মাসা আল্লাহ শিখটা অনেক জানি কিন্তু আমলের ক্ষেত্রে অনেক দূরে আমরা বলবো কোরআন এবং আল্লাহ কোরআন কে পরিত্যাগের মধ্যে আসবে কোরআন দিয়ে আমল না করা কোরআন না বুঝা কোরআন এর মাধ্যমে কোরআনের ফাইসলা না করা বিধান প্রচারনা করা কোরআন দিয়ে আমাদের শারীরিক মানসিক চিকিৎসা না আমরা যেন না হই কোরআন চ্যালেঞ্জ করেছে কিছু কিছু ব্যাপারে কল্যাণ প্রসঙ্গে কতটুকু চ্যালেঞ্জ কেন করলো আল্লাপাকি যা আরোরা তারা ভাষা জ্ঞানে অনেক দক্ষ ছিল তারা বলতো যে মোহাম্মদ সাল্লাম তিনি নিজেই এই কোরআন তৈরি করেছেন তখন আল্লাপাক তাদেরকে এই চ্যালেঞ্জ করেছেন যে যদি নাকি আমার কালামের কোরআন চ্যালেঞ্জ করেছে ভাষা নিয়ে কোরআন চ্যালেঞ্জ করেছে তার ডাক্তারি নে কোরআন চ্যালেঞ্জ করেছে ভূগোল নিয়ে কোরআন চ্যালেঞ্জ করেছে বিজ্ঞান নিয়ে কোরআন চ্যালেঞ্জ করেছে ইতিহাস নিয়ে কোরআন করেছে ডাক্তারি কোরআন চ্যালেঞ্জের সম্মুখে তখনকার দিন থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনের সামনে দাঁড়ানোর মতো সামর্থ্য কেউ হয় নাই কিন্তু হিংসা করে বিদ্বেষ করে কিংবা কেউ অজ্ঞতায় কিংবা কেউ অবহেলায় তাকে এড়িয়ে চলেছে এটা কোনো বিদ্যার পরিচয় নয় বুদ্ধিমত্তার পরিচয় জ্ঞানের পরিচয় নয় আসুন আমরা কোরআন তেলাওয়াত করি কোরআনের তাফসির পড়ি কোরআনের উপর আমল করি কোরআন যেভাবে চ্যালেঞ্জ করেছে সারা বিশ্বের সম্মুখে আমরা মুসলিম জাতি হিসাবে কোরআনে উন্নত সভ্যতা গঠন করে কোরআন নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে শিখি তাতে আমাদেরও দুনিয়া আখেরাতের মঙ্গল হবে এবং অমুসলিমদেরও তারাও কল্যাণের পথ খুঁজে পাবে দুনিয়া এবং আখেরাত উভয় ইনশা আল্লাহ কল্যাণকর হবে খায়ের হবে এবং ভালোই হবে কোরআন এবং রমজান শীর্ষক আজকের এই আলোচনায় আপনাদের কাছ থেকে এখানে এখানেছি আখেরাদা আনিলামদুলিল্লাহি রিন আপনার উট রোড বার্মিংহামে কার্ড নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই টাকা আমাদের ইমেল করুন মানবতার আপনি কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায় প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়